একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হল পরিবার জীবনের বার্তা জ্ঞান গর্ভ আলোচনার মঞ্চ প্রতি রবিবার রাত সাড়ে নটায় পাব সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশের বাংলায় ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম রহমতল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম রসুলিল্লা ও আলা ওসহাবিহি আজমাইন ওমান তবি আহমেদান কাছে সম্মানিত সুদর্শক আমাদের বিশেষ আয়োজন সামষ্টিক আলোচনা বিজ্ঞ আলেমদের সমন্বয়ে আলোচনা তার মূল প্রতিপাদ্য হল দায়ত ও তাবলিব আর এই মূল আলোচনার অংশ হিসাবে আজকে আমরা যে পর্ব আলোচনা করব সে বিষয়টা হলো একজন সফল দায়ী বা মোবাল্লীগের মধ্যে যে সকল দুষ না থাকা বাঞ্ছনীয় সে বিষয়ে আলোচনার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আপনাদের পক্ষ থেকে পি টিভি বাংলার পক্ষ থেকে যে সকল অতিথিবৃন্দরা আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের সাথে তাদেরকে আমরা স্বাগত জানিয়ে তাদের সাথে পরিচিত হয়ে যাচ্ছি প্রথমে আমার শিক্ষাবিদে এবং আমার এবং আমার সর্ববামী আছেন বিশিষ্ট আলম শেখ আকরমুজামান বলছিলাম একজন সফল দায়ের গুণ আমরা বিগত এক পর্বে আলোচনা করেছি কি কী গুণ থাকা দরকার কোরআন সন্নার আলোকে আজ আমরা আলোচনা করব একজন দায়ী ইল যখন হবেন তখন তার মধ্যে যে সকল দোষ না থাকা বাঞ্ছনীয় যেগুলি থাকলে তার দাওয়াতের পথে অন্তরায় হয়ে যাবে সফলতা আসবে না সেগুলির মধ্য থেকে বিশেষ কয়েকটি আলোচনা আমরা করব সম্ভব হলে কিছু দাওয়াতের পদ্ধতি নিয়েও আলোচনা আমরা এ পর্বে করার চেষ্টা করবো ইনশাআল্লা প্রথমে আমরা আলোচনা করার জন্য যেগুলি বাদ আসলে একজন দায়ীকে তার দাওয়াত সফল করার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এবং মানুষ তার দাওয়া অনুযায়ী আমল করবে এটা যদি চায়। তাহলে যেমন তাকে এর জন্য গুণ অর্জন করতে হবে তো সব বিষয়ে প্রভাব ফেলতে পারে প্রভাব বিস্তার করতে পারে নেগেটিভ প্রভাব নেতিবাচক প্রভাব এই সমস্ত দোষ থেকেও মুক্ত হতে হবে কারণ আমাদের যিনি দায়ীদের নেতা রসুল্লা সাল্লাম সাল্লা তার সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন ফাবিমা রহমাত্লাহ লিন তাল আল্লাহর রহমতের কারণে তুমি তাদের জন্য নরম হয়েছ পালিয়ে যেত তারা চলে যেত বিচ্ছিন্ন হয়ে তাহলে এখানে আল্লাহ তু বড় কথা দাওয়াতের ক্ষেত্রে বলেই দিচ্ছেন গুণ অর্জন করতে হবে তাহলে কাছে আসবে আর তখনই যদি হৃদয় হয় তাহলে সেই ক্ষেত্রে তো তারা তোমার থেকে সরে যাবে এটাই আল্লাহ তো বড় এই আয়াতে ডাইরেক্ট বলে দিয়েছেন অতএব আমাদেরকে এই জাতীয় দোষ থেকে মুক্ত হইতে হবে আমরা যে সমস্ত গুণ উল্লেখ করেছি এই গুণের বিপরীতগুলোই হলো দোষ আমার এখলাস থাকতে হবে বলেছি এলিম থাকতে হবে বলেছি আমাকে ধৈর্যশীল হতে হবে বলেছি আমি দয়াশীল হব সেটা আমরা বলেছি আমানতদার হইতে হবে সেটা বলেছি এর বিপরীতগুলো আমাদেরকে অবশ্যই মিথ্যাবাদী হওয়া চলবে না অবশ্যই প্রতারক হওয়া চলবে না অবশ্যই ধোকাবাজ হওয়া চলবে না অবশ্যই আত্মসাতকারী হওয়া চলবে না অবশ্যই আমার একনিষ্ঠতা বিবর্জিত হওয়া চলবে না যেই দিকে দাওয়াত দিচ্ছি আমি নিজে করতেছি না এরকম হওয়া চলবে না এবং সবচেয়ে যেটা আমাদের দোষ সেটা অজ্ঞতা নিয়ে কখনো যেন দাওয়াত না দিতে যায় অজ্ঞতা হলো অত্যন্ত গর্ভিত একটা দোষ এটা থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে যা কিছু বলবে সেটা এরকম করে যদি বলা হয় তাহলে আমার মনে হয় জনগণের জন্য ভালো হবে সেটা হচ্ছে যে বিষয়ে আমি জানি না সেই বিষয়ে কথা বলবো আর চেষ্টা করবো ইসলাম সম্পর্কে জানা যত পারি আমি যদি বলি যে অজ্ঞতা আমি অজ্ঞ কিন্তু বলেছিলেন যে আমাদেরকে নেগেটিভ দিকগুলি থেকে দূরে থাকতে হবে আসলে একজন দায়ী তিনি শুধু কথা দিয়ে দাওয়াত দেবেন তার দাওয়াত শুধু বক্তৃতার মধ্যে সে মতো থাকবে তার দাওয়াত শুধু লেখনের মধ্যে সে থাকবে না একজন দায়ী ইলাল্লাহ তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তার চলা ফেরা উঠা বসা লেনদেন এমনকি তার নীরব থাকা সবটাই দাওয়াতের কাজ করবে একজন মানুষ যখন দেখবে দেখার পরে বলল যে এই রূপটাই ব্যক্তিত্ব আছে এর ভিতরে কি আছে যেমনটি আমাদের মহতার বলেছিলেন যে একজন ব্যক্তির নম্রতা ভদ্রতা নিম্নগামী হয়ে থাকা এটা দেখে একজন পাশ্চাত্যের মহিলা বলে উঠছে যে এই দিন তুমি কোথায় পেয়েছ তখন তাকে উদ্বুদ্ধ তাহলে ওই লোকটা কথা বলে নাই কথা না বলে নীরব ছিল এই নীরবতা পালনটাই একটা দাওয়াতের কাজ করেছে এখন আমরা মনে করি যে শুধুমাত্র বক্তৃতায় দাওয়াত দেবো বয়ানের মধ্যে দাওয়াত আমার দেখেন সুফল কি আমরা দাওয়াত আমরা স্তরগুলো আমরা যেতে পাচ্ছি না যে মানে সামষ্টিক দাওয়াত গোপনে দাওয়াত মানে প্রকাশ্যে দাওয়াত যেতে না তো প্রকাশ্যে তিন বছর আন্ডারগ্রাউন্ড নবীজি দাওয়াত দিয়েছেন এরপরে আক্রাবিনের পরে আবুল হাব সহ এসছে সবাই কিন্তু আবুল আহাব বিরোধিতা করেছে অন্যরা সমর্থন দিয়েছে কিন্তু কেউ ইমানদার হয়নি এরপরে চলে গেলেন সাফা পাহাড়ে সেখানে গিয়ে আর তালাও আন্না খাইলেন তোমাদের আমি যদি একথাটা যে ওই পাহাড়ের পিছনে একজন তোমাদের বিশ্বাস করবে তুমি যদি এই কথা বলে থাকো তাহলে সেটাই সত্য নির এ কথা বলে নবীজির সত্য কথা এখন বলবেন সামনের কথাটা এই কথা সত্যায়ন তাদের কাছে করে নিলেন যে আমি মিথ্যা বলবো না যাহা বলিবো বলিব তার তো তিনি বললেন কি এমনি আলিক সুহান আল্লাহ তারপরে আবুল আহ যা করেছে সেটা সবার কাছে জানা আমি সেদিকে যাচ্ছি না আচ্ছা একটা সুন্দর সেটা হল যে ওই সময়ে মহানবী মোহাম্মদ সাল আলহিউসাল্লাম সমাজের কাছে গৃহীত হয়েছিলেন একজন সত্যবাদী হিসাব মিথ্যার লেস তার পদে ছিল না তাই তারা তার কথাগুলি মন দিয়ে শুনেছিল গ্রহণ করে নি সেটা আলাদা কথা যদি মিথ্যা সাথে জন্য তুরি করি ধোঁকা দেই তাহলে ওই সমাজে আমার দাওয়াতটা গ্রহণযোগ্য হবে এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম মাতারাম আমাদের প্রিয় ভাই বলি মনে রাখবেন আমার প্রিয় ভাই বোনেরা দেশে থাকুন আর বিদেশে থাকুন যেখানে আপনি আছেন আপনি হচ্ছেন ইসলামের একজন দূত আপনি হচ্ছেন ইসলামের একজন দাড়ি পাশ্চাত্য যদি আপনি থাকেন আপনার আচার আচরণ কথা কথাবার্তা এই সব কিছু হচ্ছে দাওয়াত এই কথাটা মনে রাখতে হবে আপনার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয় আপনার দ্বারা যেন ইমানের কোনো ক্ষতি না হয় আপনার দ্বারা যেন আমাদের রসুলের কোনো ক্ষতি না হয় তাহলে আপনাকে অভিযুক্তের কাঠঘড়ায় দাঁড়িয়ে এই বলে যদি সে আপনার ব্রকুঞ্চিত করে মুখ কালা করে ফিরে যায় তাহলে তো হলো না আমাকে দেখে যেন মনে হবে এটাই আদর্শ এটাই নীতি এটাই হক তবেই তো মানুষ আমার কাছে আসবে এই জন্যই আসলে এটাই বলছিলাম যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় जमीनता डान दिखा ढुके बड़गल डान दिखे ढूंढे ठीक है জানার জন্য দেখুন অভাব জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে देख सत्य उन्मोचन शुक्रवार थे बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा बांगल टी बांगल् sabinu allah man yas Allah hukum manal namislam apni vikreta jenenen islamer kroy vidhan apni vikreta jenenen islamer vikroy vidhan apni byapshayi jenenen islamer byapar vidhan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 যেমন আচরণে করা তেমনি ভাবে ব্যবহারে করা চলবে না তেমনি ভাবে কথাবার্তায় বলা চলবে না আপনাকে এমনভাবে সেখানে নিজেকে উপস্থাপন করতে হবে যে আপনার মুখে বলার আগে আচরণটাই অন্যের কাছে দাওয়াত চলে যাবে যে লোকটা যা বলে তাই করে আর এর সাথে যদি অন্য যেন মনে ব্যথা না পায় মানে রুড়ো আচরণ করা চলবে না মুসা আলি রাগি মানুষ ছিলেন রাগি মানুষ ছিলেন বলেই আল্লাপাক তাকে নির্দেশ দিলেন ফকুল আলাহুাল যে তুমি কথা বলতে কিন্তু একটু নরম করে বল গরম করে বললে যদি আমার ইতে বিপরীত হয়ে যায় দেখেন নবীকে আল্লাহ সিগিয়ে দিচ্ছেন আমরা অনেক সময় দেখি মাফ করবেন আমাকে বেআ নেবেন না কেউ আমার অভিজ্ঞতার থেকে বলছি যে অনেক সময় দেখা যায় আমরা দায়ী লাল্লা কাজ করছি মানুষ আসছে সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম চুপ করে মুখ গুমরা করে বসে থাকি তার সাথে কথা বলতে আসলে এই যে চরিত্রটা যে খুব গোমোর হয়ে বসে থাকা এটাই কিন্তু অনেকে ভালোবাসছেন আমাদের সমাজে কৃষ্টি কালচারটা হয়ে গেছে যে যে বেশি যত ভাব দেখাইতে পারবে সে তত বড় হয়ে যায় একেবারে বাস্তব কথা অথচ নবী সাল্লা সাল্লাম মুজরিসে বসে আছেন আপনার একজন কোথায় মোহাম্মদ সাল্লাহাম পরে আলী রা তাকে নিয়ে যে সাক্ষাৎ করাই দিলেন যে তারপরেও বুঝতে না ইশারা করে দেখাচ্ছেন ইনি মোহাম্মদ সাল্লাম তাহলে একজন নবী সঈদুল মুরসালিন খাতামুল নবীন সমস্ত মানবের শ্রেষ্ঠ একজন মানব তিনি কিভাবে সাথীদের সঙ্গে থাকতেন আর এই আচরণটা করতে গেলে যারা আপনার কর্মচারী আছেন ওরা ফের আপনাকে মূল্যায়ন করে না এটা আমাদের দেশে একটু বুঝাই দেন এই বিকল্প মানে এই শব্দটা হচ্ছে প্রতিশোধ নেওয়া দরকার নাই যে আমি যেটা সৈয়দ বা রসুল্লাহাম থেকে আদিষ্ট হয়েছি আমি পরামর্শ বা উপদেশ পেয়েছি সেটার থাকবো কেউ কিছু করলো কি না করল এটা দেখার বিষয় না আমি বলবো কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি একটু ভাপ দিলে আমাকে মূল্যায়ন করবে ডেহায়ত ভুল করবেন মূল্যায়নের ব্যাপারটা এইরকম আমি মনে করি যে রসুল্লাহ আর বলেছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কোনো বান্দাকে দেশে পৃথিবীতে গ্রহণযোগ্যতা দিতে চান যাকে যে অঙ্গনে দেবেন আপনাকে দেবেন আমাকে দেবেন প্রত্যেকের দিয়ে যাকে যেখানে দেবেন এমন না যে একটা পুরো অঞ্চলের তো নেতা হবেন না আপনি আপনার বাড়িতে পরিবেশে আপনার মহল্লায় সে হতে পারেন আপনি যাকে যখন আল্লাহ গ্রহণযোগ্যতেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন সেই লোকটাকে ভালোবেসে জিবরিলকে বলেন জিবরিল আমি অমুখকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো জিবরিল পছন্দ করে আর বলে আকাশবাসীকে ডাক দে এই ফেরস্তা মণ্ডলী আল্লাহ কিন্তু অমুকে ভালোবাসেন আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো সবাই যখন ভালোবাসে আল্লাহর বলে আমি সেই লোকটাকে গ্রহণযোগ্যতা দান করেন এই আমি ভাব সাপ করে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবো এটা সম্ভব না তবে কিন্তু আমি আরেকটাও বলে দি আমি তো বলেছি এটা প্রয়োজনে জায়গা মতো ভাব সবাই কিন্তু দরকার আছে আমরা হজের মধ্যে চায়ের মধ্যে অমল করি কেন বাদশাহের কাছে এক আলেম এসে ওনার বিভিন্ন অন্যায় অনাসার এগুলো তুলে ধরতেছে আর খুব বকাবকি করতেছে উনি খুব মনোযোগ সহকারে শুনতেছে কোনো প্রতিক্রিয়া না ওনার বলা শেষ হয়েছে তখন ওনাকে এমন সুন্দর একটা শিক্ষা দিয়েছেন বাদশাহ হারুন আসলে বিচক্ষণ লোকেরাই হয় তো তো বলছে যে আপনি যে আমাকে এত কড়া করে বকা বকি করলেন আমি কি ফেরাউনের চেয়ে খারাপ আপনি কি মূষার চেয়ে ভালো নাটা দেখেন আমি তো এত খারাপ হয়ে যাই নাই যে ফেরাউনকে আমি আর কাকে বলা হচ্ছে মুসা এবং আরন দুজন নবী নবী ফেরাউনের মতো লোককে যদি নরম ভাষায় কথা বলে আমি তো ফেরাউনের চেয়ে খারাপ যায় আর আপনি তো মুসার চেয়ে ভালো না আমি আপনার কাছে নামে গ্রুপিং ক্যাম্পিং এবং বিভাজন দলীয়করণ এই ব্যাপারে আপনি কি বলবেন জি আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মনে হয় অল্প সময় অল্প ভাষায় সেই সকাল ব্যাপারটা হলো এই যে আমরা সব কিছুকেই কিন্তু আল্লাহ রসুল সাল্লুসাল্লামের যুগ আল্লাহ রসুলের সাথে মিলিয়ে বলব আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম দেওয়ার ক্ষেত্রেও দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বিভাজন পছন্দ করে নাই আনসার মহাজের আল্লাহ রসুল এবং আল্লাহর নাম দেওয়া অথচ অথচ এ আনসার মহাজেররা সবাই ছিল পরস্পর পরস্পরের বন্ধু সৌহার্দ্যপূর্ণ তাদের মধ্যে আচরণ ছিল যে হাদিস অনুযায়ী মমিনরা তাদের পরস্পর সম্পর্কটা এমন হবে যেন তারা এক বডি। মমতার দিক দিয়ে সৌহার্দ্যের দিক দিয়ে মায়া মোহব্বতের দিক দিয়ে এক বডি। আমি যেমন হাতটাকে পছন্দ করি আমার আঙ্গুলকে পছন্দ করি আমার মুসলিম সমাজের সদস্যকে ওইভাবে পছন্দ করতে হবে তার ভিতরে খারাপই থাকতে পারে দোষ থাকতে পারে আমি দোষের দিকটা যদি পুরোটাই মুনাফিকদের উপরে চাপাই আল্লাহ রসুলের যুগে সবচেয়ে দোষী সবচেয়ে অপকর্মকারী যে সংঘটা ছিল সেটা হলো মুনাফেক এরা চেষ্টা করেছিল কিন্তু আলাদা হয়ে যাওয়ার আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করেছিল না করেছিল একটা মসজিদ বানিয়েছিলো এই যে জন্ম নেবে না অথচ এই মুনাফিকটাকে আল্লাহর আলাদা দল করতে দেননি এখানে থেকে বিরাট শিক্ষা নেওয়ার ব্যাপার আছে মুনাফিককে আমি সাথে রাখব আমার দাওয়াতের সাথে দরকার হলে ওকে শাস্তি দেওয়ার জন্য রাখবো একজন আমার কাছে আমরা একটু যখন পছন্দ করলাম না একজনকে কে তো আমরা আলাদা হয়ে দি। আসলে তো আল্লাহ আল্লাহ ছিলাম আমরা বলবো যে সব দায়ীরা আমরা নিজেদেরকে নিয়ে আত্মসমালোচনা করব আর যার যে মর্যাদা আছে তাকে সেইরকম মর্যাদা দেব দলীয় ভিত্তিতে বিচার নয় আপনার দামের ভিত্তিতে ভিতরে বিচার করে একটা কথা আমি বলে শেষ করবো আমার এই কথাটার সাথে বলতে চাইছিলাম শেখ বিন বাজ বলছেন দায়ীদের কি দল বিষয়ক দায়ীদের দায়িত্ব কি মানে ফতো আরো কিতাবে আছে বলছে দায়ীদের চেষ্টা করতে হবে এই দলগুলোকে এক করা। এটা সংক্ষিপ্ত কথা কি জানেন একজন দাড়ির গ্রহণযোগ্য যেমন আমরা বলেছি আগে সেখানে উদারতার কথা আমরা বলি নাই সেটা অ্যাড করতে হবে আর এর পাশাপাশি বর্জনযোগ্য যেটা সেটা হচ্ছে সংকীর্ণতা তহিদের ফেরি করতেছি রিসালতের ফেরি করতেছি আর আমরা নিজেরা বলি যে এ ফেরি করে কার নেতৃত্বে হিজবুল্লাহ সহ এ আর মুসলমানি না এ কার বলে নেতৃত্বে না এর মুসলমানি না আমরা আমাদের ভাই বোনদেরকে যেখানে আছেন বিশেষ করে বিদেশে অবস্থানরত ভাই বোনদেরকে বলবো যে আপনাদের বিভিন্ন সেন্টারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন আমরা বলবো এই কথাটা যে ইসলামিক দাওতের কাজ যারা করতেছেন প্রত্যেকে আমরা বলবো যে আপনারা দাওয়ৎ করেন সবাই মিলে আপনারা দাওয়ৎ যখন করবেন তখন প্রত্যেকেরই প্রত্যেককে ভালোবাসতে শিখবেন আর যখন আমরা দায়ী সফল হওয়ার জন্য আরো কিছু কাজ করা দরকার আছে মানে বর্জন করা দরকার আছে আমি মনে করছি আমাদের তো মূল আলোচনা যেটা হলো যে মিথ্যা বলা যাবে না আরো কিছু এটা জরুরি না কিন্তু এগুলো আপনার সহায়ক একজন সফল হওয়ার জন্য তাই। সেটা হচ্ছে কিল্লাতুল কালাম কম কথা বলা একটা দায়ের মধ্যে বেশি কথা বললে পারে এমনি মানুষের কাছে হালকা হয়ে যায় এজন্য কম কথা বলা এটা একটা গুণ থাকা দরকার তারপরে কথা বলা প্রয়োজন ঘুম কম হওয়া বেশি ঘুমাইলে কিন্তু তাহার যদি করতে পারবে না পড়ার সময়ে পাওয়া যাবে না অলস হয়ে যাবে তারপরে আপনার তিল্লাতুল আকল মানে কম খাওয়া অত্যন্ত প্রাণমন্ত আলোচনা হলো আপনার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুনি দর্শক আমরা যদি দায় ই হতে চাই তাহলে অবশ্যই আমাকে কোরআন মানতে হবে এবং আমাকে মডেল হতে হবে আদর্শ হতে হবে আমাদেরকে মিষ্টবাসী হতে হবে আমাদের ব্যবহার হতে ভালো আমরা ভাষা চয় হন শব্দ ছয় আমাদের অঙ্গভঙ্গে প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটাই বলবে আমি দায় ইলাম বা যদি হতে পারি তবেই সফল আর যদি আমার ভাব ভঙ্গি এমন হয় যে আমি যেন কী হয়ে গেছি তাহলে কিন্তু আমি সফল হতে পারবো আসুন আমরা দাওয়তের এই ক্ষেত্রটা বুঝি এটা হলো নবী ও রসুলদের রজিফা নবী ও রসুলদের চাকরি নবী ও রসুলদের দায়িত্ব এটা যদি আমরা বুঝতে সম্প্রসারণ করতে পারি ঈর্ষা আল্লাহ আল্লাহর জমিন মুসলিমদের জন্য উন্মুক্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলে আমাদের সকলকে তফভিক দান করুন আমিন আজকে এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে পিস বাংলার পক্ষ থেকে সকলকে মুবারকবাদ জানিয়ে সমস্ত থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় আরজ করছি আসসালামু আলাইকুম ও রাহমাত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 এই দায়িত্ব পূরণ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দুজান আপনারা দেখছেন পিস টিভি বাংলা